উমর আদালন হতে বর্ণিত তিনি বলেন বনু নাজিরের সম্পদ আল্লাহ তাল্লাহ তার রসুল সাল্লাহ আলাইসাল্লামকে ফাই হিসেবে দান করেছিলেন এতে মুসলিমগণ অশ্ব বা সওয়ারি চালনা করেনি এ কারণে তা আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম এর জন্য নির্দিষ্ট ছিল এ সম্পদ থেকে নবী সাল্লাহ সাল্লাম তার পরিবারকে এক বছরের খরচ দিয়ে দিতেন এবং বাকি আল্লাহ রাস্তায় জিহাদের প্রস্তুতির জন্য হাতিয়ার ও ঘোড়া ইত্যাদিতে ব্যয় করতেন